إلا وعلى آله وأصحابه ومن وعلى أما بعد قال الله سبحانه ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله فقال رسول الله صلى الله عليه وسلم وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذلك وذكر منهم পরে আজকে সত্যিকার আমি অন্য একটা বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম বিষয়টা অত্যন্ত গুরুত্ব রাখে এই জন্যে সেই বিষয়টাকে আজকে অত্যন্ত যেহেতু সংখ্যা আমাদের অন্য একটা ছোট্ট বিষয় আজকে আলোচনা করার হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম সেই বিষয়টি হলো ভালোবাসা ভালোবাসা বলতে আমাদের দেশের ছেলে মেয়েদের যে ভালোবাসা সেই ভালোবাসা না ইসলামে যেই ভালোবাসাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেই বিষয়টাকে ইসলামে ভালোবাসার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা ভালোবাসাকে তিন ভাগে থাকবো একটা হলোবাস একজন মানুষকে ঠান্ডা ভালোবাসতে হবে ঠিক না গরম লেগেছে এবার আপনাকে মুখে ফেলেছে ঠান্ডা হতে হবে এটা বাধ্যই ভালোবাসায় ঠান্ডা যাবে এমনও হতে পারে যে আমার যদি যার আন্দোলায় চাকরি করি তার ব্যবহার চরিত্র আমার কাছে ভালো না কিন্তু যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার দেখাই ভালোবাসা না দেখায় তাহলে হয়তো আমার চাকরিটাও যেতে পারে এই ক্ষেত্রেও হয়তো ভালোবাসা বাধ্য হয়ে ভালোবাসা হতে পারে একজন যার হাতে শক্তি আছে ক্ষমতা আছে ভালোবাসি না তারপরও বাধ্য হয়ে তাকে ভালোবাসা দেখাতে হয় যে হুজ আর একটা ভালোবাসা হলো আহ আর সব করতে হবে যেটা স্বভাবগত ভালোবাসা মা তার সাংসে ভালোবাসবে এই জন্য কি সন্তান মার জন্য অনেক কিছু নিয়ে আসে যখন পেট থেকে আসে বরং অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কিছুর পরে কষ্টের উপরে এই সন্তান এই পৃথিবীতে আসে যখন মা যখন তার দিকে একটি বার চেয়ে দেখে সমস্ত দুঃখের কথা ভুলে থাকে ঠিক না তো মা তার সন্তানকে ভালোবাসা পেটটা নেচারালি বা সবার মতো ভালোবাসা এরপর কোন সন্ধানে নেই একজন মানুষজন একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে কি দিতে হয় গলার হাড় হাতের চুরি কানে দোল আরো কত কিছু মোহর টোহর দিয়ে তারপরে তার তার দেওয়ার পরেও এই ভালোবাসা আস্তে আস্তে হয় কিন্তু মাকে কিছু একজন মা সন্তান তার মা কিছুই দেয় না তারপরেও মা তাকে ভালোবাসে এই ভালোবাসাটা হলো তবে এই বা স্বভাব ভালোবাসে মা এছাড়া দেওয়া তার আন্ধা বাড়িতে একদিন এক এসেছিলেন খাওয়ার কিছুই নেই সঙ্গে দুইটি বাচ্চা না আয়সা রাজ্যার বাড়িতে দুইটা খেজুর ছিল একটা খেজুর বাচ্চা দুই থেকে করে দিয়েছে না আরেকটা নিজে খেতে যাচ্ছে এই মুহূর্তে বাচ্চারা আবার হাত পাবে নিজে না বাচ্চাকে আবার ভাত ধরে দিয়েছিলেন এই হাত দুটার একা করে করে সেই জিনিসটা মা আয়সা রাজ্যের লড়াতা দেখে অত্যন্ত আশ্চর্য মা সন্তানকে এত ভালোবাসতে পারে তার মা আসা কিন্তু কোন ছিল না মা সন্তানকে কতটুকু ভালোবাসেন বাস্তব ব্যাপারটা মা জানা ছিল না যখন ঘরে ফিরে আসলেন মা আসা প্রথমে এই খবরটা পেলেনি আর এই ঘটনা আল্লাহ রসুল বললেন আয়সা আল্লাহুল্লাহ আর আমিন তার পান তা ক্ষেত্রে অনেক বেশি ভালোবাসেন এই যে মা তার সন্তানকে ভালোবাসে দেখছো তুমি তার চেয়ে রেখে আল্লাহবাস আর একটি মাত্র ভাব সমস্ত মাতৃকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন যার কারণে মা তার সন্তানকে ভালোবাসে মা তার সন্তান তার মাকে ভালোবাসে ঠিক একটা মুরগি যখন ডিমের তা দেয় দেখেছেন না গ্রামের তাপ না তিরিশ দিন বা পঁচিশ দিন যখন ওই তাপ দিতে হয় ডিমের মধ্যে বাচ্চা ফুটবে তাকে মা ডাকবে তারাও মা বলে ডাকে ওদের বলি আমরা বুঝি না ঠিক না কিচমিশ করে এর মধ্যেই হয়তো আদর করে মা বলে ডাকে দেখবেন দিনে একবার হয়তো ডিম থেকে শুধু বাটার তাগিদে কিছু খেয়ে তোর আবার এসে ডিমের উপর বসে ঠিক না আবার যখন বাচ্চা ফুটে যায় আনন্দ কি एक जो दादा पाए तक देखे तक जोचारा खावा बंद ना करीटा खादा ग्रहण कर सकर दादाजी बनकर ये हल तर सभागत भलोबा भलोबा भलोबाफलिख तयर निवा भाई এবং অর্জনও করতে হয় এটা ভয় করেও হয় না এই ভালোবাসা এই ভালোবাসাটা অর্জন করতে হয় এই হয় যে কারণে একজন যুবক একজন যুবজীকে বিয়ে করে নিয়েছিলেন প্রথম দিনের ভালোবাসা আর পাঁচ বছর পরে ভালোবাসা এক না ঠিক না যদিও প্রথম দিন অনেক কিছু দিয়ে কনাক গয়না না দিয়ে বিয়ে করে কারণ পরে জীবনের দাম্পত্য জীবনের তাদের সুখে দুঃখে একে অপরের পার্টনার হয়ে একে অপরে সুখে দুঃখে সার্বিক ভাবে কি হয় ভালোবাসা আস্তে হবে না একজন পুশুপুখ ভালোবাসতে পারে না একদিনের পর আরেক দিনের পর এইভাবে ভালোবাসা অর্জন হয় এবং ভালোবাসাকে অর্জন করতে হয় তার যা চা পাওয়া দিতে হবে তার হবে তার যে সুখ সুবিধা অসুবিধা জানতে হবে এরপরে এই অর্জন কিন্তু ভালোবাসাটাকে আবার আমরা দিন ভাগে ভাগ করতে পারি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালোবাসার কিন্তু আবার স্তর আছে প্রথম স্টেপ দ্বিতীয় দশটা ওলা মা রাম এটার ভাগ করেছে প্রথম স্টেপে গেলে নাম কি দ্বিতীয় গেলে কি ওই দিকে আজকের আলোচনা সংক্ষিপ্ত এবং লোক আমরা যেহেতু কম লোকজন বিষয় হলে আলোচনা একটু কি হয় মোট বেড়ে যায় ঠিক না তো যাই হোক তারপরে মানেই না যায় এক নম্বর বলল আল্লাহ ভালোবাসা কার ভালোবাসা কে ভালোবাসা আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম করছেন ওইভাবে ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে যে আল্লাহকে রিসাবে भलोबाइ भाई মিন্দ সমপ লাবতু অল্লেলিরা আমানু আসাভত ককান লিবিলা। যারা মমিন এরা আল্লাহ সপেইতি বেলে পৃশি ভালো হয়। কিন্তু যারা কাপের মুসরিক বেদন তারা আল্লাহত ভালবাসে কিন্তু তাদের মুদি তাদের সঙ্গে আর কাউকে ভালো হয়। অমিন দ বাইহত থাক লোল মিন্দুুর ইল্লাহই আদ্দাদ সে তনমন কাশ দিলা। যারা অমুসজিম তার আল্লাহ সঙ্গে আরওকাউ ু আল্লাহ তো ভালবা থেকে দন্্যদের ভালো কিন্তু যারা মোমেন যারা আল্লাহবাস আর এই যাদের অন্তরে আল্লাহর আঘাত করলেও ইমাম থেকে এই ভালোবাসা থেকে ধরণাক্ষরের জন্য গুরুত্বের জন্য তাদের এই ভালোবাসা থেকে দূরে সরে নেওয়া যায় না যদি আমরা এর উদাহরণ দেখতে চাই ধরে আমরা ফেরাউনের স্ত্রীকে আসেন রাজিয়াল একদিকে পৃথিবীর সমস্ত যৌন রানীর আসন একজন রাজা রানীর আসন যিনি অলঙ্কৃত করেছিলেন যখন হুজা ইসলামুলামের ওপর ইমান আনলেন আল্লাহর প্রতি ইমান আনলেন আল্লাহর ভালোবাসা যখন তার অন্তরে জন্মে গেল তখন একদিকে হল কি ফেরাউন স্বামীর ভালোবাসা আদি স্বজনের ভালোবাসা দুনিয়ার জরিদির ভালোবাসা দুনিয়ার পাঠের ভালোবাসা অর্থ করি অর্ডার করলে দশ বারো জন হ্যাঁ কর্মচারী এসে দিন খুঁজে গেল কি প্রিয়জন কিন্তু আল্লাহর ভালোবাসা যখন অন্তরে জন্মে গেছে তখন স্বামীর ভালোবাসা তখন দুনিয়ার অর্থ করি টাকা পয়সা যদি আর সব কিছুর ভালোবাসাকে লাঠি মেরে দিয়ে বললেন না আমি আল্লাহর পরিমাণ আনলাম আমি মুসার পরিমাণ সেরাও সকল উচ্চেষ্টা করার পরেও দুনিয়ার সবকিছু তার কাছে উপস্থাপন করা হল তুমি একবার অস্বীকার করে দাও তুমি কি চাও বলে না আমি চাই না যে আল্লাহর মান এনেছি সেই আল্লাহ ভালোবাসা আমি অন্তর থেকে জন্য এটাকে আমি বের করতে পারি না তার আহার উপরে জগৎপুর রাজ শাস্তি দেওয়া শুরু করল তার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে মরুভূমির মধ্যে উপরে পাথর চাপিয়ে দিয়ে বলা হল বলো আমি মুসা এবং তার আল্লাহকে অস্বীকার করি বলেন না যে আল্লাহকে ভালোবেসেছি তাকে আমি ছাড়তে পারি না এইভাবে শাস্তি শুরু করল শেষবারের মতো اذا الله انتهى الدعاء قلت odoraballahu matalan lilladheena amanu mur'ata fir'awn id qalat rabbi ibni li'indaka baytan fil janna wanshini min fir'awn wa'amalihi wanshini min al qawdhal Allahu ta'ala amin ma jinara alladheena amanu washattu सब चाहे भलोबा दुनिया दुनिया सब्लासे प्राधान्य मध्य के, मेरे। एक के एक एक ला ला जो रेखे दिए फिर स्त्री अल्लाह फिरउन आजाद शास्त्री और কিন্তু তোমার ভালোবাসা তোমার জান্নাতের ভালোবাসা তোমার দিদার কান্নাতের হবে এই ভালোবাসার কাছে তার সবকিছুকে আমি লাথি মেরেছি তোমার কাছেবার এবার আমি মত চাই রবির দেখা রেটা মেরে যাবে না আমি সিংহাসনকে লাঠি মেরেছি আমি চাই তোমার সেই চান্নাতের সিংহাসন চাই আমি চাই ঘর চাই তোমার চান্দাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার লাগে আর আল্লাহ আমি এই দোয়া যখন जो शिशुपाल मत शाह जो शर्ब पाठ पड़ते जा आगे मुहूर्ते पृथ्वी क्यों जानना देखे थे আমাকে শাস্তি কষ্ট দিচ্ছে তোমার ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ থেকে তুমি আমাকে কি করো রেহাই দান করো আল্লাহর আর আমি কি করলেন মুক্তি দিলেন কি মুক্তি তার মালিক একদিকে বলছেন মোহাম্মদকে অস্বীকার করো তার পুরুষকে অস্বীকার করো আহাত দিব বিও স্যার আমি বলছেন না আহাতা মনুষ ভালোবাসাকে বেশি দায়ী কোনো মালিকের কোন বাবা কোন মা বাড়া আওদানিকার দেয়ালা জেলা ঠিক আর উপরে যেভাবে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছিল কিন্তু বেলালা জেল তারা আনু শব্দকে বন্ধ করছিল না বুঝছো আহাকে তুমি বন্ধ করো বলে না আমি বন্ধ করতে পারি না এরপরে হয়তো আহ্বা জেলা তারা আনু শোন বলে আমি যে মজা পাচ্ছিলাম আহাত বলে যে আমি অন্তরে এর এবং মজা এবং স্বাস্থ পাচ্ছিলাম এই পৃথিবীর বেশি বেশি করে তো বন্ধু বান্ধব যদি ভালোবাসার এই ইতিহাস আমরা পড়তে চাই অনেক সময় পড়ে শুধু যদি বলবো জানলার ভালোবাসা যদি অন্তর জন্য যায় আল্লাহর ভালোবাসা যদি অন্তরে জন্মে তাহলে এই ভালোবাসার কাছে পৃথিবীর কোন ভালোবাসা এবং সত্যি যারা আল্লাহ ভালো দেখতে পেরেছে যখন আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে আল্লাহর প্রতিষ্ঠা করতে গিয়ে যখন আগুনে তুলে দিলেন নাই তিনি কি বলেছিলেন আমার জিন্দগিতে সবচাই হলে কল্যাণময় দিন সুখের দিন তার ইব্রাহিমের একটি বসন্ত যদি চলে যায় তাহলে তোমার অবস্থা খারাপ সারা পৃথিবীতে জয়দিন আগুন চলেছিল তয় দিন সারা পৃথিবীতে কোথাও আগুন কাজ করে নাই কোন তবসির এই ঘটনা বলা হয়েছে কোন একদিকে ছেলের ভালোবাসা আরেকদিকে আল্লাহর ভালোবাসা ঠিক না কাকে অধিকার দিলেন আল্লাহর ভালোবাসাকে একমাত্র নয়নের এরপরে বড় বললো বাবা ডাকতে পারবে এবার কিছু কাজে লাগবে ফলাম বাবা লাগা মা হচ্ছে করতে পারে সন্তান যত বড় হয় মায়া আরো ভালো আছে যায় না তখন আল্লাহ বললেন যে দেখি ইব্রাহিম বেশি ভালোবাসে শেষ বয়সে একটা পাইছে দেখি এর ভালোবাসা বেশি না আমার ভালোবাসা বেশি পরীক্ষাটা দেখা যাক আল্লাহর ভালোবাসায় অন্য ভালোবাসার মধ্যে আল্লাহ আল্লাহর আরানি সমস্ত পরীক্ষায় পাঠ করলেন কি করলেন নিজের হাতে নিজের সন্তানকে সবাই দিয়ে নিজের হাতকে জমা করতেছেন আল্লাহ ভালোবাসা আমাদের অন্তর এদিক কেন একটি কারণ আল্লাহ সুরকে আমাদের জ্ঞান কতটুকু জানেন আল্লার কাছে চাইলাম বাচ্চা পাইলাম না চলে গেলাম আত্মস্তি বাচ্চা আল্লাহবাসী করে জানবেন এই জন্য প্রতিটি নরনারীর উপরে একান্ত কত কত যে সমস্ত জানা সেটি হল কি আল্লাহকে জানা পো কবরের মধ্যে যে প্রশ্ন হবেছিলাম আল্লাহ সম্পর্কে জেনে নেওয়া মনে করেন এই পুর্বাসের চাকরির জীবনে অনেক অপরিচিত বন্ধুর সঙ্গে ভালোবাসা জানবে না প্রথম দিন যে ভালোবাসা জমিয়েছে আর পাঁচ বছর পরে কি সেটা না প্রথম যখন আসলেন হ্যাঁ আপনার সেই ভাই আপনাকে পাঠ করে বলে পাক করছেন আপনি নতুন কেন এই বস্তু সম্পর্কে আপনার অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ যত সম্পর্ক সম্পর্কে জানা হিসেবে তত আপনার সম্পর্ক করা হয়েছে কিনা আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান এতই নবম এতই কম ওই ধরনের সম্পর্ক আমাদের বড় নগদ ন এবং কম আল্লাহ যদি আমরা তার আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি হতো আল্লাহর আমাদের অন্তরে আরো বেশি হতো কিন্তু বন্ধুত্ব আজকে আল্লাহর সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত নগদ ন এবং অত্যন্ত কৃণ ইমার অত্যন্ত দুর্বল যার কারণে আল্লাহর সঙ্গে ভালোবাসা আমাদের অত্যন্ত দুর্বল ভালোবাসা হয়েছিল আর যখন ভালোবাসা খেলব সত্যি যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসতে পারে তাহলে আল্লাহ একজনকে যদি ভালোবাসে কেউ আর বলে যে রাত্রিটার সময় আসতে হবে আসবে না ঘুমে যাবে আর ঘুম না কিন্তু যদি কেউ অপরিচিত বলে যে রাত্রিটার সময় কাটছে আমার অসুবিধা আছে সত্যি ভালোবাসতে পেরি আমরা অঞ্চলে তার ভালোবাসার জন্য যাই আল্লাহর প্রতিটি অর্ডার মানতে কি লাগবে খুব মজা লাগবে মজা পেয়েছিল আসিয়া দূরের মজা পেয়েছিল কে বিলাস খাব্বা খোবাই মজা পাবে আমার প্রিয়জন যদি বলে যে আপনার এই কাজটা আমি পছন্দ করি না সবসাথে ছেড়ে দেবো ঠিক কিনা কারণ এটা সে ঘৃণা করবে আমি যদি আমি ঘৃণী করবো এজন্য বন্ধুগুন আল্লাহকে যদি আমরা ভালো করে জানতাম তার সঙ্গে সম্পূর্ণ আমাদের গভীর হতো আল্লাহ সব ভালোবাসে আমাদের কি হতো আল্লাহর কিন্তু হাইয়ারা মজা এতই লাগবে ওই জীবনে সাহাবাই ক্রাম পুরাল ধরেছে মারবে হাইয়ার সলা ওখানে রেখে দাও আমাদের না আর একটু তো আর একটু আর একটু না কারণ আল্লাহ আল্লাহ আল্লাহ নহ তোমার দুনিয়ার ভালোবাসা দুনিয়ার টাকা পয়সা অর্থ করি ঠিক কিনা এই জন্য বন্ধু করবো যে আল্লাহ হল ফলে আর আমি যে ভালোবাসা প্রথমে যে ভালোবাসাটা অর্জন করতে হয় সেটা আল্লাহর ভালোবাসা এই ভালোবাসাটা অর্জন এমনি হয়ে যাবে না আল্লাহর যে সমস্ত অর্ডার পালন করতে হবে আল্লাহর যে সমস্ত নিষেধ ত্যাগ করতে হবে এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা তৈরি আল্লাহ আল্লাহর প্রাণ যে বান্ধা আমার ফরজ যখন আদায় করে তখন আমার নিকটে আছে যখন বেশি বেশি নফর আদায় করে তখন আরও করায় আল্লাহ বলছেন যে আল্লাহ বান্দার করে যে সমস্ত ফরজ করে সেগুলো যখন করে তখন আল্লাহ খুশি হয় আর যত নত বেশি তত আল্লাহ নিকটে মানুষ কী হবে তাহলে আল্লাহর সমস্ত অর্ডারের মধ্যে কোরআন করা নমাজ পড়া বেশি বেশি নকল তাহার করা ভালো কাজ করা কোরআন পড়া সাহিত্য চর্চা করা ইসলামিক আল্লাহর ভালোবাসা জন্মানো এইভাবে যখন আপনি আল্লাহর ভালোবাসাকে তৈরি করতে হবে এটা হঠাৎ করে আসমান থেকে এতে আপনার অন্তরে হজর অবসরের ভালোবাসা তৈরি হয়ে যাবে না বুঝতে এর জন্য আপনাকে শ্রম দিতে হবে চেষ্টা করতে হবে সময় দিতে হবে আল্লাহ আপনি ইমানের মজা তখনই পাবেন আল্লাহর ভালোবাসা যদি জন্ম নেয় অন্তরে যদি তৈরি যায় তখনই ইমানের মজা পাওয়া যাবে নয় মজা পাওয়া যাবে না এই নমাজের সময় আরো বিক্রি হতো যার ইমান আসলে সময় সব বন্ধ সবাই আল্লাহ ভালো তৈরি করছে সুন্দর বন্ধ করি আসল আল্লাহর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে তৈরি করি আল্লাহ ভালোবাসা অর্জন করি আল্লাহর আহকাম হুকুম আহকাম মেনে তার মুমকা মুস নিশিদ থেকে পরিহার করে মুস নিশিদকে পরিহার করে বেশি বেশি ভালো করবেন আল্লাহর ভালোবাসি আমরা আহ্বাস করি দুই সেটা হল আল্লাহর কার অর্থে ভালোবাসা আল্লাহর আমি আপনাকে ভালোবাসি আপনি নামাজ আমি আপনাকে ভালোবাসি আপনি কোরআনকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি আল্লাহকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি আল্লাহর সূর্যে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি ইসলাম ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনার বাড়িতে ইত্যাদি আল্লাহ যেই ভালোবাসার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যখন সবাই ওই সূর্যের নিচে ঘামে যখন সাঁতার কাটবে তখন সব শ্রেণীর আল্লাহর আশা নিচে কি পাবে ছায়া পাবে আগ্লা কামকের মাঠে আল্লাহ হবে নাকি কেউ না ছোট বাচ্চায় জোর মাথায় কাপড় একটা দিয়ে কিছু থাকবে কামকের মাঠে আল্লাহর ছায়া ছাড়া আশা ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না তার নিচে মানুষ তারা স্থান পাবেন তার মধ্যে এরা যদি তাহার দুজন মানুষ যারা একে অপরে ভালোবাসা কি জন্য ভালোবাসে আল্লাহ এই অপরে এক জায়গায় হয় এরই ওপরে কি হয় দুজনে কি হয় দুছে ঘটে আল্লাহ হস্তে ভালোবাসা কম বেশি হলে আল্লাহর হস্তে যদি আবার ঠিক না থাকে তো দুইজন আবার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই জন্য বন্ধু করমিনের ভালোবাসা আল্লাহর হস্তে ভালোবাসা আমি রাসুলকে ভালোবাসি কেন আল্লাহ প্রিয় বান্ধব আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি কি সর্বশ্রেষ্ঠ নবীন যত নবী রাসুল যত আউলিয়া আমাদের সকলকে ভালোবাসি কেন আল্লাহ বন্ধু আল্লাহ আল্লাহর আমিন যখন কোন বান্দাকে ভালোবাসেন জিভিল আড়াই তোলা ডেকে বলেন শোনো আমি আল্লাহ ভালোবাসে যারা আল্লাহ আল্লাহ আল্লাহ তারাও তখন তাদের অন্তরে ভালোবাসা জন্ম হয়ে যায় ভালোবাসা দিয়ে দেওয়া হয় বুঝতে আছেন তখন সবাই তাকে ভালোবাসে তাহলে তাকে আল্লাহ ভালোবাসি কেন তাহলে আল্লাহবাসী গিয়ে বলছেন বলছে যারা আসলে প্রতি আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রতি মানে এনেছে রাসুলের প্রতি মানে আখেরাদের প্রতি মানে এনেছে এই সমস্ত মানুষরা যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে তাদের সঙ্গে তাদের ভালোবাসা থাকে না কেন আল্লাহর তাদের সঙ্গে দুশ্মনী ঠিক কিনা যারা আল্লাহর দুসমন আমার দুশ্মনী এই জন্য যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখে রাসুলের সঙ্গে দুশ্মনী থাকে তাকে এই সমস্ত লোকদেরকে মোমেনরা ভালোবাসতে পারে না ওটা যদি বাবাও হয় وعلى الله عليه وسلم حضرت إبراهيم عليه السلام باباك من الشمبر تشكتين قلنين إنه كنت فينا قد كارت لكم من الحسنة في إبراهيم والذين ماعبد قالوا لقومهم إنا براء منكم ومما تعبدوا وما تعبدوا من دون الله كفرنا لكم وبدع بيننا وبينكم العذاوت والبغضاء عبدا حتى تؤمنوا بالله وإلا حضرت إبراهيم عليه السلام এবং তার সাথীরা তোমাদের সঙ্গে হাত যতদিন পর্যন্ত হাতটা আল্লাহ আনবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক এই জন্য বলছেন যদি বাবা হয় বাবাও সুযোগ আসার মা বক্সা থেকে মজিনা কাছে কিছু পাওয়ার জন্য দাঁড় করে খবর তারপরে তোমার প্রবেশ করবে না তুমি কি করবো বলে তোমার মা আর আছে তাকে বসতে দেব তাকে বসলে সহযোগিতা যেতে চায় রান করো দুনিয়ার সহযোগিতাকে করা যাবে মা বাবা কিন্তু আল্লাহ তাকে ভালোবাসা যাবে না যে না মাকে নিয়ে খুব আদর করতে পারবে না তাকে আপ্যায়ন্তরণ করে যা আদরটা দিতে পারবে না ছেলে যদি হয় ওই শরণ ভাই যদি হয় আকৃষ্ট হয় তবুও তো সাথে সম্পর্ক থাকে না পদরে যুদ্ধে যখন যুদ্ধপন্ডিদেরকে ধরে নেওয়া হলো আল্লাহ করছেন কি করা হবে উমার সাথে স্বজন আমাকে আউ বা স্বজন আবাকের কে আলীর আত্মীয় স্বজন আলীকে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে আরে দিয়ে দেশের হাতে নিজের আত্মীয় স্বজনকে কি করবো টুকরো টুকরো টুকরি নামের পথে বাড়াই পথে আল্লাফিল্লাহ আল্লাহর আল্লাহর একজন সাহায্য গ্রহণ করছেন যুদ্ধের মুসলমান বাবা না পেটে যুদ্ধ দুই দলে বাবাও ইসলাম গ্রহণ করছেন এবার বাবা কে বলছে বাবা ওই দিনের যুদ্ধে বারবার শুধু মনে পাচ্ছিলাম তুমি যেন আমার সামনে না আসো তোমার ভালোবাসা আমাকে হাতছিলাম তুমি যেহেতু আল্লাহর তোমার সঙ্গে আমার বিভিন্ন পরিমানে তোমার বাবার ভালোবাসার কোনো আমার সম্পর্ক ছিল না আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা এটা বেশি যদি আমার কাছে অগ্রাধিকার ছিল আমি আনন্দ বোধ করেছেন কারণ আল্লাহকে শেষ করতে পেরেছে আল্লাহর ঘৃণা করেছে আল্লাহ হস্তে ভালোবাসা আল্লাহ ধন্যবাদ আল্লাহ জন্য আল্লাহর হস্তে ভালোবাসা মেহমান আল্লাহ মেহমান দিলেন জানেন খাওয়ার লাগিলেন আলু তালা জল্লা মেহমান নিয়ে গেছেন ভাল লাগে হ্যাঁ দায়িত্ব মেহমান নিয়ে যাওয়ার পরে দিদিকে জিজ্ঞেস করি খাওয়ার কাছে আছে কি এই যে বাচ্চা ঘুমাই গেছে কিছু খাওয়া আছে বলে বাচ্চারা আরো ভালো করে ঘুমাই নেব মেহমান নিয়েছে আমি খেয়ে কাকে খাওয়া হবে ভালোবাসা দেখেন বলে আল্লাহ খাওয়া স্ত্রীকে বললেন খাওয়া সামনে দিয়ে একটা উদ্যোগে ওই চারাটা অফ করে দেব থেকে অফ করে দিলে এবার মেহিমান খাচ্ছে আর উনি বলে শুধু হাত তার পেট পুরে খাওয়া উচিত হবে মেহমান আমার ঘরে পাঠিয়েছেন তাকে খুব রাখা যাবে আল্লাহ আর সাহ থেকে এই কাণ্ড দেখে সকালবেলা আল্লাহ বলে চাহিদা আল্লাহ চাহিদা মহাদেব গান করে দিলেন এমনকি আসলেন আব্দুর রহমান তার আবশাই ভাই আব্দুর রহমান আমার দুইজন আছে দেখো যেটা সবচেয়ে সুন্দরী তোমাকে যেটা ভালো লাগে নিজের তো ভর্তা রাখতে চাই তাই না একটা পাগলও তুমি সুন্দরী আছে কিনা ঠিক কিনা এবার বলতে তার ভাইকে যেটা দেখি সুন্দরী যেটা তোমার পছন্দ নেও তুমি বলো কোনটা তখন আমার পর্দারায় নাগর হয় নাই বুঝতে দেখো কোনটা পছন্দ হয় আমি তারা গিয়ে নিই এরপরে তিন তুমি বিয়ে করে নেবে কি ভালোবাসা আল্লাহ ভালোবাসা এই জন্য বন্ধু বান্ধব যত আল্লাহ তাকে ভালো করে এই জন্য আল্লাহ খারাপ যে আমার অলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আমি শুনতে যুদ্ধ ঘোষণা করি বলি কাটি বললে শুনতে করে হ্যাঁ তো বন্ধুজন আল্লাহ রসুকে ভালোবাসাতে হবে আব্বাকার উমা উসমানা সমস্ত শাহাবা ইসলামকে দাবি দেব ইমাম দেব ভালো কারণ জানেন আর জানেন সকলবাস এবং সকলের ভালোবাসা কিমান ইমানের দাবি ভালো লোককে ভালোবাসতে হবে আলোচনা বা অনেক বার আর ভালোবাসা হলো তাহলে আছি আমরা আল্লাহ ভালোবাসতে শিখি আর যারা আল্লাহ এই জন্য কাপড়ের ওরা কাজ করে বসে ওরা একটা দিয়েছে যারা যদি ভালোবাসতেন ওমাই হতে পারলাম মিন হুম কম কেউ যদি কাপের অন্তর্ভুক্ত হবে এবং আমাদের হাসনীতে চলাফেরা করেছে তার সঙ্গেই হবে আমাদের হাসন যে ফেরাউনের পুরুষ ভালোবেসেছে ফেরাউনের পুরুতির সঙ্গে হাসন হবে আবুল হাদের সঙ্গেই হবে আবুল হাদের সঙ্গেই হবে বুঝতে পারলেন আজ আমি আর যারা আল্লাহ ভালোবেসেছে তারা তাদের আল্লাহ এবং সিনেমা হল কে যদি ঘর ওটা ঘর এই জন্য বন্ধ করবে ভালোবাসাতে আল্লাহ ভালোবাসা এখানে কোন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দেশ আরবি আজ এক ভাষা ইত্যাদি কিছু হবে না কিছু রক্ত হবে আল্লাহর হস্তে যাকে ভালোবাসি বুঝতে পারলেন এই জন্য কালকে আল্লাহ হাস্তে ভালোবাসেন আল্লাহ হাসতে তুমি কোন কারণে না এই জন্য আল্লাহর আসতে ভালোবাসা এই গুল কেমন মাঠে আল্লাহর আসতে কিছু ছায়া হয় এজন্য আল্লাহ এই আমরা মানুষকে ভালোবাসা আজকে আপনি আমার দলের নাই জন্য আমার মাথায় ওই পাঁচ কল্লির টুপি আপনার মাঠে গোলগুলো ভালোবাসেন এই আসেনা ভালোবাসেন উনি সবুজ বাড়ালে বেশ কাটা করেন এই দুই জন্য উনি লম্বা করতাম ওই গোল গুটটা উনি কাটা সম্পর্ক এটা কি আল্লাহ রাস্তা উনি আল্লাহ জানা মনে না নাজ পড়েন না ওদের আছেন না যে হোক যে হোক গরিব এর উপরে তার পৃথিবীর যে কেউ মুসলমান হোক যে কোনো দলের হোক যে কোনো হোক যদি জানেন যে সে মুসলমান সে মোমে তাহলে তাকে আপনি ভালোবাসতে হবে এটা আজ যদি আমার তাদের কি না প্রথমে ওর তারিখা বলি না সকলের ছিলেন মহান না এই জন্য বন্ধু করেন দুপুরে লাগে বলল আপনি মনে করবেন কাউকে আমি কথা বলতে অফিসে আমার সাথে কথা মনে হয়ে যাবে তুমি কখনো দলের পক্ষ থেকে যদি এক মনে করেন দুজন একদল আট দল সম্পর্কে বিরোধিতা করছেন আপনি তুমি কেন কি ভাই ভাই তাদের বিরোধিতা করেছে কেন উদ্যম তাদের মধ্যে পরিচিত সকলকে সালাম দামের মধ্যে তোমার মুসলমান যেগুলো তাকে সালাম কেমন আছেন ভাই আর কে যে মমিন কার অর্থবাস কৃষির ভিত্তিতে ভালোবাসতো এখানে আসুন আল্লাহিন যদি হয় আল্লাহ হয় তাহলে তাকে আমরা আর এই জন্য রাসুল কে রবি কে তেস্তা যত ভালোবাসা সকলকে ভালোবাসতে হবে তৃতীয় ভালোবাসা হলো আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা যায় না যায় সে আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা এই জন্য আল্লাহবাস আল্লাহকে ভালোবাসি আল্লাহ আপ্লা সত্য করিয়ে যদি আল্লাহ আবার কি আমাদের বাবা বুঝতে পারলেন না আল্লাহর সঙ্গে ভালোবাসা আল্লাহকে ভালোবাসি লোক আর কি করেছিল যার মধ্যে নয়শো অধিক দারুণ আবুল আবু বলে একজন তাদের সুবিবাদের লোক নাকি একজন মুরুড়ি বসেছে এই তুমি আবু আলী পুস্তাটাকে ভালোবাসা না আবুয়ালি সম্পর্কে তোমাদের আমি আল্লাহরই ভালোবাসি ভালোবাসি যথেষ্ট আমি আল্লাহ আমি সে আবুল হজিদামি কারার জন্য দেখো আবুলের দিকে একবার দেখা আল্লাহর দিকে সত্তরবার দেখার চাইতে আবু হজিদ গুস্তানের দিকে একবার দেখা বেশি বলেন আল্লাহকে সত্তর আল্লাহ যদি তোমিকে বাচ্চা রাখি একদিনে আলোচনা করবো এদের যদি গাল গল এদের যদি খোলাপাট আর এদের যদি বদ্মাশি আর মানুষকে বদ্মসূত যদি কান্ড দেখেন ইসলামের নাম দিয়ে ইসলামের নাম লিখা ভালো আল্লাহবাস আল্লাহর যে হাত সেই হাত আর কাউকে এটা হলো সম্পূর্ণ শিরু আল্লাহর সঙ্গে কাউকে চলবে না এই জন্য আসলে আর আলোচনা বাড়িয়ে ভালোবাসার যে ভাগ আপনাদের কাছে আল্লাহ আসতে ভালোবাসতে হবে আল্লাহর সঙ্গে ভালোবাসা চলবে না এই এই কুরু এই কর্তিরা এই কবস্তিরা এই আল্লাহর ভালোবাসার সঙ্গে ভালোবাসা একই সঙ্গে আর এই জন্য আলোচনা ভাগ থাকতে হবে যাকে যদি ভালোবাসা সেটুকু দিতে হবে ঠিকই না একজন মানুষ একটা আচরণ দিবে দিবে কিনা তার মেয়েকে যদি আলোচনা আসতে আমাদের খুব ছোট কি আল্লাহকে ভালোবাসতে শিখি আল্লাহ অবস্থা ভালোবাসতে শিখি আল্লাহ সঙ্গে কাউকে আমরা ভালোবাসা দুয়ার অন্য কাজ আল্লাহ আল্লাহ আমরা নদী আর যতই বড় তারা মধ্যে কারণ আমাদেরকে আশিয়ার মধ্যে ভগবাব সেই সাহবা ইব্লা ভালোবাসে এবং আল্লাহ কাউকে না ভালোবাসি আল্লাহ দান করেন আল্লাহ আমি আবার ওগুলো আপনাদেরকে যে মাসা করে আগি মাসে মনে হয় তৈরি করি আগি মাসে শনিবার এবং আছে সামনে সপ্তাহে সামনে বারে এ মাসার তা নয় পরের মাসের প্রথম সপ্তাহে সপ্তাহের একটা জানি না পাঁচ ছয় সাত আট নয় মানুষ অগ্রগতি আপনাদের সেন্টারে ওই আমরা ভাইজি প্রচার করি যে সপরি জায়গায় আলোচনা হবে মানুষ আপনার আসেন অফিসে হয়তো আরো অন্যদিকে হৃদায়তায়তের মধ্যে মানুষকে পর দেখা দাও বুঝতে পারলেন আর এই হৃদায়তের মূল্যে উদ্দেশ্য আর এই লাইটটা বুঝতে পারলেন আপনি চেষ্টা করবেন মনে করেন আপনি কম্পিউটার শিখবেন যদি দৈনিক সময় যদি ঘন্টা যত তা শিখবেন যদি সময় দিন তাতে কি না আগ্রহের ব্যাপার সময়ের প্রয়োজন রয়েছে আল্লাহ পক্ষ থেকে টিকের প্রয়োজন রয়েছে এজন আমরা অপবান করবো যে আপনারা খুব আড়াবেন আমাদেরকে একদিন ধর আমাদের সোদা পড়া লেখা এবং জানলেই তো না এদিকে গ্রহণ করা উচিত আল্লাহদিনে মজবুত করতে এই জন্য আল্লাহ কাছে আমার কালকে আমার অন্তরতা ষ্ঠাবান ন্যায় বিচারক ন্য বিচারক বার্তা তারপরে যেটা আপনার কাছে উল্লেখ করলাম দুইশো দুইজন মানুষ তারা আল্লাহবাস ভালোবাসা আল্লাহবাস আল্লাহ হয়ে বিচে থাকেন সেই অপমান করেন পঞ্চম আল্লাহ হয়ে একাকি একটা নিচ্ছন্ন আল্লাহ হয়ে নিজে গুলিয়ে পানি ঝড়াল তয় পাঁচ হল আমাদের ছয় হলো সাত নম্বর এক নম্বর এই সাতশোর মানুষ ন্যায় বিচারক বাচ্চা হ্যাঁ ওই দুর্গী আল্লাহ যার আল্লাহ কাটাই নির্জন ডাকার পরে সেই অবস্থা করে না ওই ব্যক্তিবাসে আল্লাহবাসে কান করে তার বাবাকে জানতে পারে না বাবা হাতে ওই ব্যক্তি যে নির্জন্য আছে তাঁদের আর চোখের মানে হলে এই সব শেষে মানুষ একটা হাদিস এসেছে এমন তোর মানুষ আল্লাহ ছায় থাকবে না তাই সাত মানুষ আল্লাহরের ছায় নিচে স্থান করে জি জি হবে সংখ্যা বেশি হাত ঠিক আছে এ আগে বুঝেন সংখ্যা বেশি বরং একটা আল্লাহ বেশি সংখ্যক মানুষদের যদি পথ ধরে পদগ্রস্থ কম হয় এক নম্বর বেশি সংখ্যা যেন আমরা না মনে করি তখন যেটা করি মুসলমানের কাজের কর্পোরেশন অফিসের হলো যেখানে সরকারি ওখানে লোকজন আর কিছু করতে হবে না এই জন্য অনেক সময় আমাদের জাহাজিয়ার যে দণ্ড ছিল জাহেজাতের যে যুক্তি ছিল ওই তুমি যদি মতো ওই সত্য হলে এত মাস নেই হ্যাঁ দেখো বড় বড় আমাদের সলান আমাদেরকে সন্দেহ না একজন মুসলমান তার কাছে ভালোবাসতে হবে দেখা যায় আর এই জন্য মেইন এই জন্য মেইন কোন মুসলিমকে ওরাও নদী এসেছিল তাদের এমনি খ্রিস্টানরা যদি সালাম দায় তাহলে বলেছেন তুমি বলবো কাতারে সালাম দায় সালাম রহমত ওয়ালাই মানে আপনার জন্য শান্তি কিন্তু আপনি বলব আরেক মানে মানে তোমার ওপর যেটা হক্লা ঠিক কিনা এই জন্য শুরু আল্লাহ যদি কেউ সালাম এই যাই তোমার করা যাবে তার জন্য কিছু খাওয়া দাওয়া তার জন্য খাওয়া নিঃসান আপনার জন্য কিন্তু সে যদি তার সঙ্গে আপনার দুশ্মনীত প্রকাশ্য ঠিক আছে আর কিন্তু